আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিলাম ঢাকা ইসলামী মিডিয়া আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা মুসলিমরা কেন নির্যাতিত আজকের স্টুডিওতে আমরা জানিয়েছিফি রিন মুসলিম উপস্থিত আছেন আমাদের সাথে ইসলাম শান্তির ধর্ম ইসলাম নৈতিকতা ধর্ম ইসলাম সামাজিক ধর্ম ইসলাম শান্তির ধর্ম আল্লাহরুল আলমী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ইসলামটাকে বিজয় করে দিয়েছেন এই বিজয়ী ইসলাম আজকে কেন মুসলিমরা নির্যাতিত এই নির্যাতিত নির্যাতনের কারণ নির্যাতিত হওয়ার কারণ রয়েছে এই কারণ সম্পর্কে এবং সেখান থেকে উত্তরণের পন্থা সম্পর্কে আমরা আজ আলোচনা শুনব আমাদের দুজন শেখের শেখের কাছ থেকে শেখ মুস্তাফিদুর রহমান বিন আবদুল আজিজ এবং ফজিল শেখ আদর মোহাম্মদ বাজিদ বিন মুসলিম শুরু করছি সর্বপ্রথম আমাদের মেহমান কিছু যদি আলোচনা করতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি চমৎকার বিষয় নিয়ে অবতারণা করার জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও স্পর্শকাত কিন্তু মুসলিম দুনিয়ার মুসলমানদের এই বিষয়টি নিয়ে আজকের ভাবা এবং এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন আমি সংক্ষিপ্ত আকারে করণ এবং স্বর্ণের আলোককে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব সকল দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইনে আছেন এবং ভবিষ্যতে যারা আমাদের কথাগুলো শুনবেন সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে মুসলিম দুনিয়ার বর্তমান বিপর্যয় এর কারণ এবং প্রতিকার নিয়ে কিছু আলোচনা করতে চাই الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلام وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين أما بعد شماني دو بحيرا شبري بندورا شبري دوشرك سرطة سورة العملاني رقشة دوشنبر آيات اللاتلاء اي اموت كي شرب سشتو جاتي شبه সর্বোত্তম জাতি হিসাবে সবচেয়ে মর্যাদাপূর্ণ জাতি হিসেবে উল্লেখ করেছেন কুনতুম রবীন্দন বলছেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি সর্বোত্তম জাতি উখ নাস যাদেরকে মানুষের জন্য পাঠানো হয়েছে তা মুরুন আবিল মারুফ ও তা হুনা আলী মুনকার তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে বারণ করবে তাহলে এই আয়াত কারিমার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারলাম তা হচ্ছে আল্লাহ তাল্লাহ এই উম্মতকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে উল্লেখ করেছেন সুতরাং সর্বশ্রেষ্ঠ জাতি হওয়ার কথা ছিল এবং আলহামদুলিল্লাহ তা হয়েছিল আমরা যদি এই উম্মতের সর্বশালীহীনদের ইতিহাস একটু ঘাটাঘাটি করে দেখব অল্প সংখ্যক মুসলমানদেরকে নিয়ে সারা দুনিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব একসময় মুসলমানরা দিয়েছেন কিন্তু আজকের এই দুরবস্থার জন্য দায়ী করা এবং কারণ কি সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুরা কয়েকটা আয়ত করিমা এখানে উল্লেখযোগ্য তার মধ্যে উপার্জন প্রচুর ক্ষমা করে দেন অর্থাৎ রবুর আলমিন অনেক ক্ষমা করেন অনেক ক্ষমা করার পরেও আমাদের পাপাচার যখন অনেক বেশি বেড়ে যায় শীম যখন অনেক বেড়ে যায় তখন আল্লাহ তাল পক্ষ থেকে শাস্তি নেমে আসে তবে মজার ব্যাপার হল রব আলমিন কখনোই তার প্রিয় বান্ধাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করা অথবা চূড়ান্ত ভাবে করে দেওয়া রব আলের উদ্দেশ্য নয় বরং রব আলীন তার প্রিয় বান্ধাদেরকে সতর্ক করতে চান যাতে করে এই ছোটখাটো বিপদ মুসিবতে পড়ার পরে তারা আল্লাহর দিকে ফিরে আসতে পারে প্রিয় ভেহরা সুপ্রবন্ধুরা রবুল আলামিন সুরাজ সাজদার ভিতরে বলছেন আমি তাদেরকে ছোট ছোট শাস্তি আশ্বাদন করব বড় শাস্তির পূর্বে উদ্দেশ্য কি যেন তারা ফিরে আসে তাহলে আলমিনের পক্ষ থেকে শাস্তি নেমে আসে ধ্বংস করা আল্লাহ এবং আল্লাহ তালা উদ্দেশ্য হচ্ছে তারা যাতে করে সোজাপথে ফিরে আসে আল্লাহর দিকে ফিরে আসে কোরআনের দিকে ফিরে আসে শূন্যের দিকে ফিরে আসে সাথে সাথে দুইটি হাদিস উল্লেখ করার মতো সহবান থেকে একটি বর্ণিত হাদিস এবং হাদিসটি গ্রহণযোগ্য হাদিস বিভিন্ন জাতি একে অপরকে ডাকবে মুসলমানদের ধ্বংস করার জন্য কামা তাদা আল আলা আলাহা যেমনি ভাবে বড় সাহানি লোকেরা যখন খায় মানে বড় পেটে খাওয়ার জন্য চতুর্দিক থেকে লোকদেরকে ডাকতে থাকে অনুরূপরা আমাদের সংখ্যায় কম থাকবে এই জন্য কি এরকম হবে এরকম অবস্থা হবে রসুল সালাম বললেন অর্থাৎ সংখ্যায় তোমরা কম থাকবে এজন্য হবে এটা নয় বরং সংখ্যা হবে অনেক কিন্তু খড়কুটার মতো অর্থাৎ তোমাদের কোনো মূল্যায়ন থাকবে না কোনো মূল্য থাকবে না দিন ধর্ম চরিত্র আদর্শ আকিদা বিশ্বাস এগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ তালার সাথে সম্পর্ক ছিন্ন মূল্য সম্মান কিছুই থাকবে না দুনিয়াতে কারণে এরকম কঠিন অবস্থার সম্মুখীন আমরা হচ্ছি প্রিয়ভাইরা সুক্রের বন্ধুরা অন্য এক হাদিস আল্লাহ রসুল্লাহ আলু সাল্লাম আহ অনেক চমৎকার করে বলেছেন হাদিসটি আব্দুল্লা রহমা উল্লেখ করেছেন বললেন যখন তোমরা বেসা কিনা করবে এর মানে হচ্ছে সুদের একটা প্রকার হচ্ছে ওটা ব্যাখ্যা করার সময় মুহূর্তে মানে মানে ওই ধরনের বেসা কিনা তোমরা করবে এবং প্রকৃত জেহাদকে তোমরা প্রত্যাখ্যান করবে বর্জন করবে এই অবস্থা যখন সৃষ্টি হবে আল্লাহ তোমাদের উপরে লাঞ্চনা চাপিয়ে দিবেন এবং এই অবস্থাতে থেকে তোমাদের মুক্তি মিলবে না এ অবস্থা থেকে আল্লাহ না তারা সরে যাবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে এ ধরনের আজাব গজব নেমে আসে শাস্তি নেমে আসে তাদেরকে চূড়ান্ত ভাবে করার জন্য নয় বরং শিক্ষা গ্রহণ করে দিনের দিকে ফিরে আসার জন্য যা অন্য একটা আয়তেকারী রব আলমী বলছেন সোরা রুমের ভিতরে এবং স্থল ভাগে যত বিপদ নাজিল হয় সব মানুষের হাতের উপার্জন লিউ দি কহুম বাউদুল্লাহ দিয়ে আমিলু তারা করে তার কিছুটা শাস্তি স্বরূপ আল্লাহ তালা এ ধরনের বিপদ মুসিবত দিয়ে থাকেন কি দেন তোমরা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো কোরআনের দিকে ফিরে আসো সন্ন্যার দিকে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে পারতাম যদি আমরা কোরআনের দিকে ফিরে আসতে পারতাম এবং যদি আমরা সন্ন্যের দিকে ফিরে আসতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না সম্মানিত ভাইয়ের আসু বন্ধুরা যে দুটো আমি হাদিস উল্লেখ করল্লাম এবং সাথে সাথে কয়েকটা আয়াতকারী আমি উল্লেখ করল্লাম সবগুলো এই মুহূর্তে আলোচনা করতে চাই না যেহেতু আমাদের সাথে আমাদের সম্মানিত শেখ রহমান হাবিদাহুল্লাহ আসেন তিনিও কিছু কথা বলবেন এই জন্য আমি আমার সংক্ষিপ্ত কথা যেটা বলতে চাই যে এই মেসেজটুকুন দিতে চাই মূলত মেসেজ আমার পক্ষ থেকে নয় বরং আল্লাহ তাল পক্ষ থেকে এবং তার প্রিয় হাবি মাহমেদুর রসুল্লাহ পক্ষ থেকে এই উম্মতের জন্য মেসেজ তা হচ্ছে যারা পাপাচারে যদি এই উম্মত ব্যাপকভাবে সরিয়ে জড়িয়ে পড়ে এবং পাপা সেরে ডুবিয়ে যায় তখন আল্লাহ তালা পক্ষতে এভাবে আজাব গজব শাস্তি নেমে আসে মূলত আজাব গজব আসে তাদেরকে সতর্ক করার জন্য দিনের দিকে ফিরে আসার জন্য চূড়ান্ত ভাবে ধ্বংস করার জন্য নয় তাহলে আমরা যদি এই আজাব গজব থেকে বাঁচতে চাই আল্লাহ তালার সাহায্য পেতে চাই তাহলে আমাদেরকে তো করতে হবে ইস্তাইফার করতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে দিনের দিকে ফিরে আসতে হবে তাহলেই এই ধরনের বিপদ মসিবত থেকে বাঁচা সম্ভব একটা এতে কারিমা উল্লেখ করে আমি আমার আলোচনা আপাতত সমাপ্ত করব। প্রিয় ভাইরাসবরে বন্ধুরা রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কান ইসিমুন সূরা আর-রাফল বিতুর রাব্বুল আলামিন বলেন যদি জনপদের লোকেরা প্রকৃত পক্ষে ঈমানদার হতো লা ফতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাআ ওয়াল আরদ তাহাল আসমান ওয়া জমিন বারকতে দরজা আমি তাদের জন্য মুক্ত করে দিলাম ওয়ালাকিন কাযাবু কিতু তারা মিত প্রতিপন্ন করেছে ফখাজনাহুম বিমা কান ইয়াসাবুন আদিকরনি আমি তাদেরকে পাকরাও করেছে তারা যে পাপাচാർ করেছে এই কয়েকটি দলিলের ভিত্তিতে নিজেদের ভিতরে আত্মসমালোচনা করি আত্মপর্যালোচনা করি কোরআন এবং সন্ন্যার দিকে আসি দিকে ফিরে আসি সঠিক আমলের দিকে আসি আল্লাহর দিকে আসি আল্লাহ ডেভেলপ করার চেষ্টা করি আমাকে এবং আমার সাথে যারা আছেন এবং সারাদিন মুসলমানদেরকে এই কথাগুলো বোঝার অনুধাবন করার এবং মেনে নেয়ার তা অফিকান করুন আমিন হায়দা ন আমরা আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের অধিক পরিমাণ গোনা করার কারণে আমাদের এই বিপর্যয় এবং আমরা আল্লাহ রবুল আলমিনের পথ থেকে দূরে সরার কারণেই আমাদের এই বিপর্যয় এবং আমাদের মুসলমানদের ভিতরে যে দলাদলি বিভক্তি এই বিভক্তির কারণেও আমাদের এই বিপর্যয় আরও জানতে পারলাম আমরা দুনিয়াকে আখের আখেরাতের চেয়ে বেশি আমরা প্রাধান্য দিয়েছি এই ইতিপূর্বে আমাদের শেখ ওয়াইজিদ হাফিজ তিনি আলোচনা করেছেন খুব চমৎকার আমি অন্যভাবে আরও সংক্ষিপ্ত পয়েন্টের দিকে যাওয়ার চেষ্টা করেছি আল্লাহ জুলসানও একটা আয়াত বিশেষভাবে আমাদের স্মরণ করতে হয় যেখানের মধ্যে মৌলিক সমস্যাটা আমরা পেয়ে যাই আর বাকি আমরা যত সমস্যার কথা বলব সেখান থেকে সবগুলো বের হয় আল্লাহ জসান বলেছেন ইন আল্লাহআল্লাহ ইউরুমা বি কোম ইন হত্যা ইউরুমা বিফুসহিম যে আল্লাহ রুলসাহানু কোনো জাতির অবস্থার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত তারাই নিজের অবস্থার পরিবর্তন সাধন না করে এটা কিন্তু দুই দিক থেকে বোঝা সম্ভব যেমন রসুল আকরমসাহ ইসলামের আসার আগের অবস্থা আমরা যদি বলি যে সেখানে আপনার যৌত ঝামেলা সবগুলো সেই সমাজের মধ্যে ছিল আপনার মারামারি কাটাকাটি হ্যাঁ সিডি সব থেকে শুরু করে যৌত আপনার ঝামেলা থাকার কথা আপনার চরম যেটাকে জাহিলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয়েছে হ্যাঁ মূর্খ সমাজ যেখানে যে কোনো অপরাধকে আপনার তারা ছাড়েনি নাই করে করেনি সব অপরাধ তারা সংগঠিত করেছে সেই অবস্থার পরিবর্তন কখন সম্ভব হলো যখন রসুল আকরম সাল্লাহ আলিয়াস্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে তিনি যখন দাওয়াত শুরু করলেন তখন সেই ঘুণে ধরা মানুষদেরকে সঠিক পথে যখন নিয়ে আসলেন তাদের অবস্থার যখন পরিবর্তন করলেন সেই কঠিন জাহিলিয়তের সমাজকে যখন সত্যিকার আল্লাহর গোলামিতে আপনার স্থানান্তর করলেন তখনই তাদের অবস্থার পরিবর্তন হয় যেটা আল্লাহ শাহনু সাহেবদেরকে তুলনাও দিয়েছিলেন যে তোমাদের যে আপনার মারামারি কাটাকাটির যে অবস্থা ছিল তোমাদের মাঝে সেই অবস্থা তোমরা দুনিয়া সব কিছু দিলেও আমাফিলও হ্যাঁ যে দুনিয়ার সমস্ত সম্পদ দিলেও সেই অবস্থায় ফিরে যাওয়া এই বন্ধুত্বের ভাবের দিকে ফিরে আসা তোমাদের পক্ষে সম্ভব ছিল না क्यों आल्लाजर शाह आल्लाफाबाईनकुम जो सम्प्रीति फिरिए तैर यन रसूल आकरम सलम कर रहे हैं अवस्थार परिवर्तन कारण सुख इसे विश्व बुके अपनर मुसलमान माध्यम आल्लाजर शाह नजर देखिए दिए कीबा शांतिपूर्ण समाज गड़ा सम्भव और सेवे अवस्थार परिवर्तन कारण एक् उल्टो दिखे जो आज बुझी एक ही आयात सेटार दरिल যে আমরা সেই অবস্থান যে অবস্থানের পরে সুল আকরমসাই ইসলাম আমাদেরকে রেখে গেছেন সেই অবস্থান থেকে আবার উল্টো দিকে রওনা করেছি যার কারণে এই উল্টো দিকে রওনা করতে করতে যেইভাবে যাওয়ার দরকার সেই আপনার সিডিক থেকে শুরু করে আপনার যৌত অপরাধ দুনিয়াতে করার সব কিছু আমরা করতে শুরু করেছি সাহাবেদের যুগ চলে গেছেন খোলা বেদার দিনের যুগ এবং যুগ যেতে না যেতেই আস্তে আস্তে বিশৃঙ্খলা ঢুকে পড়ে হত্যাকাণ্ড থেকে শুরু করে বেদাত থেকে শুরু করে আস্তে আস্তে সিডিকের দিকে আমরা রওনা করেছিলাম অবস্থার আমাদের পরিবর্তন হয়েছে যার কারণে আবার আমাদের বিপদাবাদ শুরু হয়েছে আবার সেই নব্য জাহিলিয়তের দিকে আমরা রওনা করেছি এটা হচ্ছে সমস্যা সুতরাং আমাদের এই অবস্থা এটা হচ্ছে মৌলিক কথা যেই অবস্থায় আমাদেরকে রসুল আকরম রেখে গেছিলেন সেই অবস্থা থেকে আমরা যখন উল্টো দিকে আবার রওনা করেছি তখনই আমাদের সমস্যা যেরকম আমরা বলতে গেলে আরব দেশ সবচেয়ে উৎকৃষ্ট একটা নমুনা আমাদের সামনে যে এই দেশে যখন তৌহিদের প্রতিষ্ঠা লাভ করে जो सटी दिखाई आल्ला नजर देखते पेल ना नागाले पे जाने आसते आज उल्टो दिखे एकटूक्ट करो शुरू है आबाद झमेलार दिखे रवना कर रूप थे चले जाब তখন আমাদের বিপর্যয় উঠবে এবং সেই বিপর্যয় থেকে অবস্থার পরিবর্তন করে সঠিকের দিকে ইনশাআল্লাহ আমাদের ইনশাল ফিরে আসা সম্ভব হবে আল্লাহ আমাদেরকে সেইভাবে আপনার পদকে সঠিকভাবে চিহ্নিত করে আবার আগের জায়গায় ফিরে যাওয়ার তফিক দান করুন ওসল্লাহ আল্লাহমাদ আসলে আমরা যদি রাসুলসাল্লাহামের ওহিনাজিলের পূর্বের যুগ যুগে আমরা দেখি আয়ামুল জাহিলিয়া এবং নবী মোহাম্মদ সাল্লি ওয়া্লামের উপর যখন নাজিল ওহিনাজিল হলো তার পরের দেখি একজন আসমান জমিন সেখানে পার্থক্য রয়েছে এদিকে আমাদের মানে আমাদের সে করেছেন এবং আমাদের যে চলার পথ রাসুল সাল্লি ও সাল্লাম যে চলার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ওই চলার পথ যতদিন পর্যন্ত মুসলমানরা আঁকড়ে ধরেছিল ততদিন পর্যন্ত তারা সম্মানিত অবস্থায় এবং তাদের তাদের শর্য তাদেরকে তখন পর্যন্ত তাদের সেই সম্মান ছিল যখন আমরা সেই পথকে আমরা ছেড়ে দিয়েছি সেই পথ ছেড়ে দেওয়ার কারণে আমাদের বিপর্যয় নেমে এসেছে এখন আমরা নতুনভাবে আমরা সেই যে জাহিরেতের যুগ সেই জাহিলিতের যুগে রাসুল সাল্লাম যুদ্ধের মাধ্যমে চেষ্টা করছি এখন আমাদের সাথে একটা প্রশ্ন করব। যে আমরা যখন দেখি আমর আব্দুল আজিজ রাহেমুল্লাহ তার যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি তিনি যখন আসলেন তার আগে মানব দেশে ছিল অভাব মানুষ খেতে না তিনি যখন শাসন ভার গ্রহণ করলেন দুই বছর যেতে না যেতে সেই দেশে মুসলিম বিশ্বে জাকাত নেওয়ার জন্য সেই সন্ন্যাদ থেকে আমরা যখন দূরে সরে গেছি তখনই আমাদের উপর বিপর্যয় সরে এসেছে এটি কি মূল কারণ হতে পারে অবশ্যই আপনি চমৎকার বলেছেন এবং ঠিকই বলেছেন যে মুসলমানের আসলেই যখন দিন ধর্ম আকিদা বিশ্বাস ছেড়ে সোনা সিরেদায় তামুখ বিয় করে তখন আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নেমে আসে আল্লাহ ফাজ আসমান এবং জমিনের বরকত দরজা আমি খুলে দিই এর মানে হচ্ছে লোকেরা যদি দিন সঠিকভাবে মেনে চলে সঠিকভাবে ভাবে ধরে এবং তাদের আমুলকে যদি ঠিক করে এবং আল্লাহর দিকে যদি কোরআন এবং আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং হচ্ছে ওমর ইবনী আব্দুল রাহিম তার খেলাফত আমল দুই বছর চলে মানে সোনালী যুগ সোনালী যুগ মুসলমানদের ইতিহাসে এত চমৎকার যুগ চার খলিফার পরে এরপরে উমর ইবনি আব্দুল্লাজকে অনেকেই বলে পঞ্চম খলিফা এবং তার পিছনের মূল কারণ ছিল তার সেই অল্প সময়ে অল্প সময় মুসলিম বিশ্ব যে চমৎকার এবং সোনালী আমরা দেখতে পাই না এবং তার মূল কারণ ছিল তিনি তার জনগণকে তার প্রজাসাধারণকে সবাইকে কোনালী এবং সন্ন্যান আলোকে পরিচালনা করার চেষ্টা করেছেন নিজেও তার আলোকে আমল করেছেন এবং জাতিকে তার সভাসদকে তার আশেপাশের লোকদেরকে এবং তার সমস্ত প্রজা সাধারণদেরকেও করার এবং আলোকে শিক্ষিত করার এবং তার আলোকে পরিচালনা করার চেষ্টা করেছেন যার জন্য আল্লাহ তালার এবং বরক তারা উপভোগ করেছেন এটাই স্বাভাবিক আল্লাহ রব আহমিন কোরআনে যে বলেছেন যে মুসলিম জাতিকে আল্লাহর একটা কারণ হতে পারে ধন্যবাদ আপনাকে চমৎকার আপনি দিয়েছেন সেটা হচ্ছে আমার ওই আগের কথা যেটা বলেছিলেন যে অবস্থার পরিবর্তন না আসলে কখনো আপনার আমাদের ভাগ্যের পরিবর্তন আসবে না সেটাই কথা একটা গুণে ধরা সমাজকে যদি আমরা সঠিকের দিকে আবার নিতে চাই যেমন আমরা যে পরিস্থিতি এখন অবস্থান করছি সেটা আছে অধপতনের আরেকটা নব্য যুগ এই যুগ থেকে যদি আমরা সঠিকের দিকে যাইতে চাই এবং যেই পথে রসুল আকরফ ইসলাম আগের জাহেলি যুগকে সঠিক পথে এনেছেন তার মধ্যে বিরাট একটা ভূমিকা রাখে আমরাবুল মারুফ এবং নাই আনমনকার সুতরাং আমরাও যদি মানুষকে সঠিক লাইনে উঠে যেতে চাই তখন আমাদেরকে অবশ্যই মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে ভালো কাজে যখন মানুষ প্র্যাকটিস করতে শুরু করবে তখন সমাজ আবার নতুন রূপ ধারণ করবে এরকমভাবে পাশাপাশি যদি না হকার করা হয় যে অপরাধগুলো সমাজে আছে সেগুলো যদি উঠিয়ে নেওয়ার তৎপরতা আমরা চালাই আস্তে আস্তে সেগুলো কমতে শুরু করে তখন আবার সঠিকের দিকে আমরা ফিরে আসতে পারব এটা হচ্ছে বিরাট আপনার মাধ্যম মানুষকে সঠিক লাইনে উঠিয়ে আনার এবং এটাই কৃতজ্ঞতার বহির প্রকাশ একায়তের মধ্যে আলিমা আল্লাহন বলেছেন যে আল্লাহর কি প্রয়োজন আছে তোমাদেরকে শাস্তি দেওয়ার যদি তোমরা সঠিক ভাবে ইমান শান্তিতে আমাদেরকে থাকতে ব্যবস্থা করে দিবেন এটাই আছে আসল কথা আবার ফিরে আসছি আমাদের ডক্টর মোহাম্মদ হাফেজর কাছে আহ আপনার আমাদেরকে কি উত্তরণের পথ কি সংক্ষিপ্ত কয়েকটা পয়েন্ট বলবেন आलोचना मूल सार्वीत मान य चाहले की होते पारे। बने ए, আমি আপনি সহ আপনার মাধ্যমে সকল দর্শক শ্রোতা এবং আমাদের সাথে যারা আছেন এবং ভবিষ্যতে যারা আমাদের কথাগুলো শুনবেন সবার উদ্দেশ্যে সম্মানিত অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে তার উত্তরণের পথ কি উত্তরণের অন্যতম পদ হচ্ছে ইস্তেফার তা এবং ইস্তেফার আল্লাহ ফুল সন্ততি আল্লাহ তাল রহমত এবং বরকর করে দিতেন আসমান থেকে আল্লাহ তালা আমাদের জন্য বাড়ি মানে বিনিস বরষণ করতেন রহমত বরকত সে যেত গোটা জমিনে তাহলে তওবা এবং ইস্তেফা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় তবার বিষয় আমরা সবাই জানি যে তবার কিছু শর্ত আছে অপাচার ছেড়ে দিতে হবে আল্লাহ কাছে মানে লজ্জিত হয়ে ক্ষমা হবে না করার ওয়াদা করতে হবে এরপরে মানুষের যদি অধিকার নষ্ট করা হয় সেই অধিকারগুলো হবে তবা করতে হবে সেই তবা এবং ইস্তেফার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় সাথে সাথে আরেকটি বিষয় হচ্ছে ন্যায় এবং ইংসা প্রতিষ্ঠা করা সমাজে যদি ন্যায় এবং ইসা প্রতিষ্ঠা হয় বিশেষ করে এই কথাগুলো আসলে মূলত শাসকদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোন সমাজের শাসক বর্গ যদি ন্যায় এবং হিংসা প্রতিষ্ঠা করে সেখানে আল্লাহ রহমত নেমে আসে আল্লাহ আসলে সমাজে ব্যাপকভাবে ন্যায় এবং প্রতিষ্ঠা এটা সাধারণ লোকের পক্ষে সম্ভব হয় না যদি না শাসক বর্গ এই বিষয়টা গভীরভাবে তারা বাস্তবায়ন না করে এবং কোরআন এবং আলোকে তারা এটা বাস্তবায়ন করার চেষ্টা না করে এই আমি মূলত নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রয়েছে জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে এই বিষয়টা খুব গভীরভাবে এবং ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করা এবং মুন সমাজ থেকে মুন কারা দূর করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করা সাথে সাথে কোরআন এবং সুন্নার আলোকে হদুদ যেগুলো আছে আল্লাহ তাল পক্ষ থেকে হুদুদ হ্যাঁ সেইগুলো সেইগুলো সঠিকভাবে ব্যবস্থাপন করা কেসাজ ব্যবস্থাপন করা যেমন চুরি করলে হাত কেটে দেয়া এরপরে জেনাবা বিচার করলে তাকে হত্যা করা वाहे पर करो हत्या करे केस ना एभव समाज जदि राष्ट्रीय पक्ष थामी शरियत हुदूद गुल्तवयन मून करटोमेटिकली कमे कमे थको সাধারণ লুকেরা যদি ব্যাপকভাবে উত্তরণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এগুলো আল্লাহ তালা আমাদের কি তা অফিদান করুন রহমান আমাদের কোন সমাজে যদি শাসক যদি ইনসাফ প্রতিষ্ঠা না করে অথবা এবং প্রতিষ্ঠা না করে আমি করে শাসক বর্গ তারাই হচ্ছে ছায়ার মতো এবং তারা হচ্ছে আপনার পরিশুদ্ধি আনার বিশেষ একটা আপনার হাতিয়ার কারণ প্রশাসন এমন কিছু করতে পারে যেটা অনেক সময় কোরআন দিয়েও সম্ভব না হ্যাঁ এই কারণে একটা প্রবাদ আছে ইন আল্লাহ ইয়েজাউ বিস সুলতান ইমাল ইয়েজাউবুল কোরআন বলা হচ্ছে যে আল্লাহ জির সানু প্রশাসনের মাধ্যমে এমন কিছু করেন যেটা অনেক সময় কোরআনের মাধ্যমে সম্ভব না কারণ প্রশাসনিক ক্ষমতা সেটা অনেক বিরাট আপনার পাওয়ারফুল সেটা প্রয়োগ করলে আপনার যে কোনো অসৎ কাজকে দমন করা সহজ হ্যাঁ এই কারণে কথা হচ্ছে যে যারা প্রশাসনে রয়েছেন যে তাদের বুধোদয়ের জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর কাছে ধর্ণ দিতে হবে কারণ প্রশাসকদেরকে সঠিক লাইনে নিয়ে আসা এটা আমাদের শুধু এদের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করলে খুব দেখালে বাইদের বিরুদ্ধে বলা বলি করলে সমাধান কখনো আসবে না বরং তাদের প্রশাসনিক ক্ষমতা থাকার কারণে উল্টে আমাদের উপর জোলম আরও বাড়িয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত সমস্যা আরও বাড়বে এই কারণে প্রথমত আমাদের যে আমাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আসে যাদের কথা সমাজে মানে অথবা প্রশাসন যাদেরকে গুরুত্ব দিয়ে থাকে এরকম আলেম সমাজের মধ্যে যারা গুরুত্বপূর্ণ পয়েন্টে আছেন তাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে তাদেরকে সুদরানোর চেষ্টা করা তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা সেই চেষ্টা যদি করা হয় হয়তোবা তাদের বোধদয় হবে এবং তাদের অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে এরকম অনেকে চেষ্টা করেছিলেন যেরকম আদি যুগে আপনারা শুনতে পেয়েছেন যে হাজবিন ইউসুফ একজন বড় আপনার জালিম সরকার ছিলেন হ্যাঁ তখন তাকে এক বয়স্ক আলেম তিনি তাকে ইয়ে করতে গেলেন মানে নসিহত করতে গেলেন যে আপনি এমনভাবে আপনার প্রশাসন পরিচালনা করছেন যে জুলম জুলুমের কোনো শেষ নেই আপনার কি বুধদে হয় না হ্যাঁ যে আপনার কোনো চিন্তা আসে না যে আমাকে মরতে হবে বা আমরা এদের সাথে কেন দূরাচার করব। তখন ও ওর মুখ দিয়ে এই চমৎকার একটি কথা বেরিয়েছে যে মানুষ কি পরিবর্তন আসতে হবে যেটা আমাদের দরকার আমরা নিজে পরিবর্তন হব হ্যাঁ তখন প্রশাসনের বোধদয় ঘটবে এবং আমরা প্রশাসনের জন্য দোয়া করব তখনই আপনার অবস্থার পরিবর্তন করবে সে বলছিল বলে যে আমার অনেক সময় মনে চায় যে আমি ভালো হয়ে যায়। কিন্তু আপনারা চাচ্ছেন যে আমার যুগটা খোলা ভাইয়ের যুগের মত হয়ে যাক কিন্তু আসলে তো কথা যে আমার এলাকার মানুষ তো খোলা ভাই যুগের মানুষের মতো নয় যদি মানুষগুলো সেই স্টাইলের হয়ে যেত আমিও মতো হয়ে যেতাম তোমরা যেভাবে তোমাদের প্রশাসক সেইভাবে নির্বাচিত হবে সুতরাং অবশ্যই পরিবর্তনটা আমাদের থেকে আসতে হবে কারণ আমরা যদি ভালো হয়ে যায়, তখন কেউ ভালো মানুষের উপর টসট করতে ভয় পায় এটা আগের যুগের নিয়ম ছিল এমন যুগে আমরা দেখতেছিলাম আগের যুগে একজন আলেমকে আঘাত করতে প্রশাসন যে তারও মানে সবসময় আতঙ্কিত থাকতো যে তিনি বদয়া দিলে আমরা ধ্বংস হয়ে যাবো হ্যাঁ এরকম ভাবে আতঙ্কিত থাকত কিন্তু সেই অবস্থান এখন আর নাই কারণ মানুষের অবস্থার এমন পরিবর্তন হয়ে গেছে সে টর্চার করতেও সে ভয় পায় না হ্যাঁ সে মনে করে যে এদের ডাক আল্লাহ শুনবে না এই কারণে আমাদের পরিবর্তন হইলে প্রশাসন পরিবর্তন আসবে পাশাপাশি যেই মোমেনের একটা সর্ববৃহৎ হাতিয়ার মুমিন যেটা সেটা হচ্ছে দোয়া তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে যে কোনো মাধ্যমে কারণ প্রশাসনকে প্রকাশ্যে বুঝাইলে সে লজ্জা পায় তার অহংকার আরো বেড়ে যায় এবং সে তত বেশি জুলম করতে চেষ্টা করে এই কারণে তাদেরকে ওইভাবে তাদের যেন আরো অহংকার বেড়ে না যায় সেই পন্থায় তাদেরকে বোঝানোর অবশ্যই চেষ্টা করতে হবে প্রশ্ন নিচ্ছি আমাদের আজকে বিষয় ছিল মুসলিম বিপর্যয়ের কারণ যদি সে সম্পর্কে আপনি উত্তর দিচ্ছেন যেহেতু প্রশ্ন এসে গেছে আমি উত্তর দিচ্ছি তবে অবশ্যই খেয়াল করবেন আমাদের যেদিন যে টপিক থাকে তার উপরে তার উপরে প্রশ্ন করলে ভালো হয় যাই হোক বেতের নামাজের ব্যাপারে হাদিসে প্রায় দশটি পদ্ধতি আসে তার মধ্যে সর্বোত্তম যেটা পন্থা বা পদ্ধতি তা হচ্ছে এক থেকে তেরো রাকাত পর্যন্ত বেতের নামাজ পড়া যায় আপনি এক রাখাতেও পড়তে পারেন তেরো রাকাত পর্যন্ত পড়তে পারেন আর সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে দুই রাখা দুই রাখাত পরে প্রতি দুই রাখাত পরে সালাম ফেরানো লাস্ট গিয়ে এক টাকা দিয়ে শেষ করা দুই রকাত পরে সালাম ফেরানো আবার দুই রাকাত পরে সালাম ফেরানো এভাবে করে লাস্ট গিয়ে এক টাকা দিয়ে শেষ করা এটা হচ্ছে বেতন নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম পদ্ধতি আর দোয়াতে ব্যাপারে একটু কথা না বললে নয় দোয়া পড়াটা সুন্নত কখনো কখনো কখনো কখনো করবেন করে না যাবে না শেখ মুাম যেটা সেটা হচ্ছে প্রশাসনের পরিবর্তন কিভাবে সম্ভব প্রশাসন যদি জলম অত্যাচার করে তখন তাদেরকে সুদরানো কীভাবে সম্ভব সেটার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যেটা আমাদের সমাজের মধ্যে প্রচলন আসছে বিশেষ করে গণতান্ত্রিক সমাজে যে বিক্ষোভ দেখাতে হবে বিক্ষোভ প্রদর্শন করলে সরকার হয়তো বা ভয় পেয়ে যাবে কিন্তু এই ব্যবস্থা যেটা গণতান্ত্রিক সেটা বর্তমান যুগে একেবারেই আপনার অকেজে সেটা প্রমাণিত হয়ে গেল অনেক রাষ্ট্রে আপনার জনগণ বিক্ষোভ দেখিয়েছে তাদের নিজের ভাবকে নিজে প্রকাশ করতে চেষ্টা করেছে অনেক প্রশাসন ভালো করেই জানে যে দেশের আশি ভাগ ভাগ মানুষ আমাকে দেখতে পারে না যে আমার অত্যাচারে তারা অধিষ্ঠ হয়ে গেছে তারপরও করার কিছু থাকে না তার আরো স্টিম রোলার চেষ্ট চালিয়ে দিচ্ছে হ্যাঁ আপনার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে কারণ সে মনে করছে যে এখন পিছনে যাওয়ার কোনো পথ নেই এই কারণে আমরা এমন কখনো করতে যাব না যে যেন প্রশাসন আরও ক্ষেপে আমাদের উপর চেপে বসে বরং আমাদের যেটা বলছিলাম যারা গণ্যমান্য ব্যক্তি আছেন আলেমদের মধ্যে যাদের কথা শোনার মানসিকতা প্রশাসন আছে যে তারা বোঝানোর চেষ্টা করবে একান্তভাবে তাদেরকে যেন সঠিক পথে তারা ফিরে আসে এবং সেটার ফায়দাগুলো বুঝে দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে যখন তাদের আর অহংকার বোধ না আসে এর পাশাপাশি আমরা যারা সাধারণ জনগণ আসি তারা আমরা নিজের পরিবর্তন অবশ্যই করা দরকার নিজের পরিবর্তন যখন আসে তখন আল্লাহর দয়াও আসে আমরা নিজে যখন ছুটি গে যাই তখন দেখতে পাই যে প্রশাসন শুধু জোলম করে না প্রত্যেক ফ্যামিলিতে ফ্যামিলিতে জোলম রুটে গার্ডেও জোলম মানে জোলম এত প্রচার প্রসার লাভ করেছে সুতরাং দয়া আমাদের উপর কিভাবে আসবে আমাদের পরিবর্তন অবশ্যই দরকার আমরা নিজেরা প্রত্যেকে যদি ঠিক করে নিজের অবস্থান থেকে যদি ঠিক হয়ে যায় আল্লাহর দয়া আসবেন আল্লাহ সুবুদ্ধি দিলে প্রশাসনকে তখন তেমনি সোজা হয়ে যায় এই কারণে নিজ থেকে সোজা করতে হয় যেমন আলমরা দৃষ্টান্ত দিয়ে থাকে যে একটা মসজিদের যখন নামাজ শুরু হয়ে যায় তখন আপনার অটোমেটিকলি মাত্র দুই তিন মিনিটের মধ্যে অনেক সময় এক মিনিটের মধ্যে অনেকগুলো কাতার একবার সোজা হয়ে যায় এটার কারণ কি কারণ প্রত্যেকে নিজ থেকে নিজে কাতা সোজা করেছে এখানে কোনো পুলিশের দরকার হয়নি কারোর কিছু প্রয়োজন হয়নি কারণ প্রত্যেকে নিজের দায়িত্ব বোধ থেকে সে কাতা সোজা করেছে বিজয় খুব দ্রুত সোজা হয়ে গেছে এখন আমরা যদি প্রত্যেকে নিজের অবস্থান থেকে নিজের ঠিক হয়ে নিজের অধীনস্থকে ঠিক করে আশেপাশে আমাকে দেখে আরেকজন ঠিক হয় হইতে হইতে আল্লাহ সাহান আমাদের উপর অবশ্যই দয়াবান হবেন এবং আমাদের প্রশাসনের মধ্যে অবশ্যই সুবুদ্ধি দিয়ে দিবেন যে এই লোকগুলোর উপর টর্চার করে কখনো তোমার ফায়দা হবে না এইভাবে যদি আমরা অগ্রহীতে থাকি পাশাপাশি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের প্রশাসনে পরিবর্তন ঘটায় এবং যেন নেককার প্রশাসক আমাদের কি দিয়ে দেয় এবং যদি আল্লাহ চান যে এদের কি পরিবর্তন করে আমাদের আপনার দয়া আসবেন অথবা যদি চান যে এদের মানসিক পরিবর্তন করে আল্লাহ চাইলে যেই কোনোভাবে পারেন এদেরকে সরিয়ে দিয়ে পারেন এদেরকে পরিবর্তন করে এদের মাধ্যমে আবার শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন যেই কোনোভাবে আল্লাহর পক্ষে সহজ সব এই কারণে আল্লাহর কাছে ধর্না দিতে হবে কিন্তু অনেককে দেখা যায় যে আমরা চিন্তার মধ্যে সব সময় যে কেন মানে আল্লাহ দয়া করেন না একদিন আমি নিজের নিজের কথাই। আমি বাথাতে আমার যেখানে ক্লাসের জায়গা ওইখানে একজন বলতেছে মানে সরকারের আমাদের দেশে যখন নতুন নির্বাচন হইলো जे जे काफिर से बल जेफ जी नतून कर काफे सरकार की है जा तो बल्कि आनी कि नाम पढ़च आज के बोलो नाम पढ़े नहीं अरे अपनी तो निजे कुकुर आिंत कर फायदा कीसर আমাদের যে অবস্থা এটা নিজের অবস্থার কোনো পরিবর্তনের চিন্তা নাই অন্যেরটা নিয়ে ব্যস্ত এই কারণে আমাদের প্রত্যেকে নিজ থেকে শুরু করতে হবে শুরু করলে ইনশাল্লাহ পরিবর্তন আসবে আর প্রশাসনের জন্য আমরা দূর থেকে একটা কথা বলতে চেষ্টা করি প্রত্যেকে চাই যে আমার সাধ্য মতো যে আমরা নিজের অবস্থানকে গুছিয়ে নেব। যা আমার যেন ভবিষ্যতের সুবিধা হয় এই ফিকির সেখানে আমাদের পরিচালক সাহেব তার নিজের কর্মতৎপরতা কেমন ছিল তার সঠিক লাইনে আসার পিছনে তার ছেলে বড় ছেলে আব্দুল মালিক বিশাল ভূমিকা রেখেছিল উনি কিন্তু ছিলেন খুবই আপনার সূক্ষ্ম মানসিকতার উনি চলতেন একবার অন্য ধরনের আরব দেশে মিশিয়া অমরিয়া নামে প্রসিদ্ধ ছিল উমরবিনা আবদুল্লাজিজের হাঁটার ঢংটা অ্যাক্ট করা হতো মহিলারা অনেক সময় অ্যাক্ট করতে এত সুন্দর উনি যে দিয়ে যেতেন ওই রুট দিয়ে যাওয়ার পর অনেকক্ষণ থেকে মানুষই বুঝতে পারত দিয়ে গেছেন সকালে এক ড্রেস পড়তেন এরকম মানুষটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। যখন তার আগের সরকার তার চাচা যখন মরে যায় দাফন কাফন শেষ করে যখন দীর্ঘ সময় সে অনেক ক্লান্ত হয়ে যখন ঘুমাতে যাচ্ছিল তার বড় ছেলে আব্দুল মালিক বললেন যে আপনি কোথায় যাচ্ছেন বলে যে আমি তো ক্লান্ত হয়ে গেছি এখন আমি ঘুমেতে যাব বলে যে অসম্ভব আপনি কিভাবে সেইগুলার প্রতিকার করে আপনাকে ঘুমাইতে যেতে হবে যদিও সময় দেরি হয় তখন তিনি আবার বসে গেলেন প্রশাসনে বসে ঘোষণা করে দিলেন যে আমার আগের সরকার যার যার উপর জোলম করেছে সবাই আমার কাছে আসো সবগুলোর বিচার করে তারপরে আমি ঘুমাতে যাব সুতরাং এইভাবে তিনি চাপ প্রতিষ্ঠা করেছেন এবং তার নিজের ছেলে ফেলেদের ব্যাপারেও একটু কথা বলতে চাই আমরা প্রশাসনে অনেক যারা আসি তারা নিজের ভবিষ্যৎ ম্যানেজ করেছিলেন তার ব্যাপারটা শুনিয়ে দেয় সেটা আছে একজন ব্যক্তি আপনার সেই যুগের একজন আলেমকে একজন প্রশাসক উমরাম আবদুল্লাজিজের পরে একজন প্রশাসক একজন আলেমের কাছে জানতে চাইলেন যে কি পন্থা অবলম্বন করলে আমি সঠিক পথে চলতে পারি বা দেশের মধ্যে প্রশাসনের মধ্যে আপনার শান্তি বিরাজমান করবে আমাকে একটু নসিহত করেন আপনি মানে নসিহত চাচ্ছিলেন তখন উনি চমৎকার কথা বলছিলেন যে আমি বাস্ত একটা নসিহত করবো না কোরআন হাদিস থেকে নসিহত করবো যে কোরআন হাদিস আপনি বলেন একটা হাদিস বলে দেই একটা কোরআন আয়াতি বাস্তব করবেন বাস্তবেন সেটা কাজ দিবে বেশি তখন উনি চমৎকার একটা নসিহত করলেন যে উমরবনে আবদুল্লা আজিজ তাইলে বাস্তব ভিত্তিক একটা দৃষ্টান্ত আপনাকে দেই যেটা যার জন্য আমি দেখছি আমার নিজের চোখে দেখা ঘটনা যে উমরবনে আবদুল্লা আজিজ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার ছেলেদেরকে ছেলেদের ব্যাপারে ছেলেদের জন্য কিছুই রেখে যান্ধব বললেন আপনি যাচ্ছেন অথচ আগের প্রশাসনে যারা ছিল এক লক্ষ দিনের করে একটা ছেলের বাঘে পড়ছে মিরাস কিন্তু আপনার যেই আপনার এতগুলো অল্প মাত্র এগারো দিনের এটা কি হবে ছেলে তো পড়বে না তারপর উনি চমৎকার একটা কথা বলছিলেন যে আমি শরীয়তের বাণীকে খেয়াল করার চেষ্টা করেছি আমার ছেলেদেরকে সঠিক লাইনে উঠানোর চেষ্টা করেছি আর আল্লাহ বলছেন মল্লাহ ভই তাল্লা সালী আমি নেক্কার বানানোর চেষ্টা করেছি আমার ছেলেদেরকে এবং আল্লাহ বলছেন যারা নেককার তাদের দায়ী দায়িত্ব তিনিই নেবেন আর আমি আশা করছি যে আমার ছেলেগুলোকে আমি সঠিক লাইনে উঠানোর যথাসাধ্য চেষ্টা করেছি আল্লাহ ওদেরকে রক্ষা করবেন আর যদি তারা খারাপ হয়ে থাকে তাইলে আমি চাই না যে আমার कि अर्थ दिए खराब खराब क्या करे जाएगा तिर बसें त्रिश बस ना जगे सरकार दे के बनभूमर मस्जिदे हाँ अपना भिक्षे करते देखे अथच त्रिश बचर मैं जरा एक दिन भाग पाय সন্তানরা কিন্তু তাদেরকে দেখছে তিরিশ বছরের পরে প্রত্যেকে বিশাল বিশাল যেহাদের আপনার সরঞ্জাম দিচ্ছে হ্যাঁ তারা সজ্জিত করছে সেনাবাহিনীকে তাদের নিজের অর্থ দিয়ে সবাই বড় বড় ধনী হয়ে গেছে এটা আল্লাহর ইচ্ছা সুতরাং আমরা চাই যে নিজে অনেক কিছু বেশি কিছু রেখে যায় মানুষের সম্পদকে লুটে নিয়ে নিজের জন্য রেখা যায় নিজের ভবিষ্যতের জন্য রেখে যায় নিজের সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু দেখা যাবে যে হিসাম বিন আবদুল মালিকের সন্তানের মত হয়ে যাবে যে এক লক্ষ দিনার করে রেখে গেছে পরবর্তীতে সব ভিক্ষুকে রূপান্তরিত হয়েছে সুতরাং এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার হয়তো এটা কাজে আসবে যদি আল্লাহ সুবুদ্ধি দিয়ে থাকেন আসছে আমাদের দিকে। আমাদের উত্তরণের পথ অনেকগুলি আলোচনা করা হল আরো যদি বলতেন কি নির্যাতন থেকে মতো নির্যাতিত হচ্ছে এখান থেকে আমরা আহ আসতে পারি বা আগের যেই সম্মান ছিল সেই সম্মানে আবার ফিরে আসতে পারি ঘুরে ফিরে একই কোশ্চেন তবে জবাবটা কিছুটা আমি ভিন্ন দেওয়ার চেষ্টা করব। তা হচ্ছে যে আসলে আমরা এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের পথ যে হাদিসটা আমি আমার আলোচনার শুরুতে অংশ বাংশ অর্ধেক আলিয়া হাদিসের শেষ অংশ বলছেন আল্লাহ তালা তোমাদের শত্রুদের অন্তর থেকে কলবের ভেতর থেকে তোমাদের প্রতি ভয় এগুলো দূর করে দিবেন। এবং তোমাদের অন্তরের ভিতর আল্লাহ ওয়াহান তৈরি করে দেবেন বললেন সংক্ষিপ্ত জবাব দিলেন আল ওহান হচ্ছে মানে দুনিয়ার জীবনটাকে খুব বেশি মহব্বত করা এবং মৃত্যুটাকে ঘৃণা করা বা অপছন্দ করা তাহলে মুসলমানদের এই জিল্লতি অপবান অপদস্ত এবং শত্রুদের মুসলমানদের ব্যাপারে ভয় না থাকা মুসলমানদের উপরে চড়াও হওয়া এই জন্য অন্যতম দায়ী হচ্ছে দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ লালসা এবং দুনিয়াকে খুব বেশি বেশি মহব্বত করা তাহলে আমরা এর থেকে আমরা মাহফুমুল মুখ আলাফা মানে বিপুলীত শিক্ষা যদি গ্রহণ করতে চাই তাহলে আমরা বলব যে মুসলমানদের উচিত হচ্ছে দুনিয়ার প্রতি মহব্বত কমিয়ে দেয়া মৃত্যুটাকে ঘৃণা করা এটাও মুসলমানদেরকে মৃত্যুকে ঘৃণা নয় বরং আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ মুসলমানের মৃত্যুকে কখন আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকবে একজন ব্যক্তি যখন আল্লাহ তাল অধিকার সঠিকভাবে আদায় করবে আদায় করবে কেবলমাত্র হায়া মানে দুনিয়াকে বেশি মহব্বত করা এবং মৃত্যুটাকে ঘৃণা করা এটা করতেই থাকবে এই দুইটা সিফাত খুবই জরুরি মানে দুনিয়ার মহব্বত কমিয়ে দেয়া এবং সাথে সাথে মৃত্যুকে আলিঙ্গন করা অর্থাৎ পরকালীন জীবনের সুখ শান্তি অনাবির সে প্রশান্তির জন্য অপেক্ষমান থাকা সাথে সাথে হাসান বসরি রাহিম হল্ল তার একটি বিখ্যাত কৌল এটা উল্লেখ উল্লেখযোগ্যে এবং এই ক্ষেত্রে হাসান বসর রাহিম তাকে যখন বলা হয়েছিল তুমি এত জাহিদ দুনিয়া কিভাবে অর্জন করেছ মানে দুনিয়ার ব্যাপারে তোমার কোন লালস নাই খবর নাই তুমি শুধু আকারাত্মকী এটা কিভাবে সম্ভব সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় দর্শক শ্রোতা হাসান বসুরমা হল্লার এই বক্তব্যটি আমি মাঝে মাঝে উল্লেখ করি স্বর্ণক্ষর দিয়ে লেখার মতো একটি বক্তব্য এবং সকল মুসলিমের জন্য আজকের অত্যন্ত জরুরি একটি বক্তব্য হাসান তিনি বলছেন আলিম তো আন্না গাইরি। আমি যখন জানতে পেরেছি আমার রিজিক কেউ নিতে পারবে না তখন থেকে ফতা ইন্না কলবি রিজেকের জন্য আর আমি দৌড়াদৌড়ি করছি না আমার অন্তরটা ইতমিন হয়ে গেছে কারণ আমি জানতে পেরেছি কারণ হচ্ছে নাই যেখানে পায় সেখানেই দৌড়ায় অথচ আল্লাহ তালা করণ করে বলছেন ফালাম্মা ফা আলিমা যখন তাদেরকে যে নসিহত গুলো স্মরণ করে দেওয়া হয় সেগুলো হয় আমি তাদেরকে পাকড়াও করি তাহলে মুসলমানরা যখন এভাবে হারিয়ে যায় দুনিয়ার লোভ লালসায় তখন কিন্তু পরাজয়ের অন্যতম একটা কারণ যাই হোক হাসান বুজরাহিম তিনি বলছেন আমি যখন জানতে পেরেছি আমার রিজেক এটা কেউ নিতে পারবে না তখন থেকে রিজেকের পেছনে দৌড়াদৌড়ি আমি বন্ধ করে দিয়েছি ওয়াহিম তো এবং আমি যখন জানতে পেরেছি আর না আমালিগেরি ফার্স্টা কৌ তো ওয়ালি আমি যখন জানতে পেরেছি আমার আমল কেউ করে দিবে না অর্থাৎ ন্যাক আমল তখন থেকে আমি নিজের আমল নিজেই করতেছি রিজিকের বিষয়টা ভিন্ন রিজিক যেহেতু কেউ নিতে পারবে না আল্লা তালা সর্ব অবস্থায় আমাকে দেখছেন পর্যবেক্ষণ করতেছেন আমার দিকে তাকেই আছেন ফাস্তা রনি তখন থেকে আমি লজ্জিত হচ্ছি লজ্জা অনুভব করি যে পারি। প্রতিটি মুহূর্তের রবুর দেখেন পর্যবেক্ষণ করেন তার ইলিমের সুদুর তিনি আমি যখন জানতে পারলাম যে আল্লাহ তাল্লাহ সর্ব আমার দিকে তাকিয়েছেন আমাকে দেখেন তখন থেকে আমি লজ্জা অনুভব করি করতে এরপরে সর্বশেষ তিনি বলছেন আমি যখন জানতে পেরেছি মৃত্যু আমার জন্য অপেক্ষমান তখন থেকে আমি আমার রবির সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি কত চমৎকার একটি বক্তব্য হাসান মুসাহিম্লা তিনি দিয়েছেন তাহলে আজকে দুনিয়া প্রেক্ষাপটে আমরা যদি বলি সংক্ষিপ্ত আকারে মুসলমানদের ভিতরে হাসান মুসাহিমের চারটা বক্তব্য যদি আমরা গভীরভাবে বুঝতাম এবং খেয়াল করতাম এবং তার নিজেদের বাস্তব জীবনে আয়োজন করার চেষ্টা করতাম তাহলে আজকে দুনিয়ার প্রেক্ষাপট নতুন করে শুরু হতো বিশেষ করে মুসলমানদের জিন্দগি মুসলমানদের জীবনযাপন এবং মুসলিম দুনিয়াতে মুসলমানদের সৌর্য বীর্য সম্মান মর্যাদা স সুখতি শ্রেষ্ঠত্ব কর্তৃত আবার ফিরে আসতো কিন্তু আমরা দুনিয়ার পেছনে ঘুরতে গিয়ে দুনিয়ার পেছনে শেষ হয়ে যাচ্ছি ঘুরে ঘুরে নিজের নিজের নিজের নিজের নিজের আদর্শ ধর্ম, বিশ্বাস সবকিছু গুড বাই দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আল্লাহ তালার কাছে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে নিজের জীবনের হিসাব দিতে হবে এবং আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটি আমার কর্ণকোহর আমার দৃষ্টি সীমানা এবং আমার জবান সবকিছু জবাব আল্লাহ তালা কাছে দিতে হবে ইননা আল ইন্নাসু আদা কুল্লুকানা নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি তাদের দৃষ্টি শক্তি এমন কি তাদের অন্তর প্রত্যেককে একদিন আল্লাহ তালার সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং জবাব দিতে হবে তাহলে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করতে পারতাম এবং আমরা যদি তার আলোকে নিজেদেরকে আখালতের জন্য প্রস্তুতি নিতে পারতাম আখড়াতির ভয় আমাদের ভিতরে থাকতো আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার বিষয়টাকে আমরা যদি সেভাবে মূল্যায়ন করতে পারতাম তাহলে দুনিয়াটা আমাদের কাছে গৌণ হয়ে যেত যে ব্যক্তি দুনিয়ার জন্য শুধু চিন্তা শুধু দুনিয়ার জন্য চিন্তা করতে থাকে মানকান হামহু যে ব্যক্তি চিন্তার ভিতরে শুধু দুনিয়া আল্লাহ তালা কি করেন সে দুনিয়া পিছনে ঘুরে বেড়ে না কিন্তু দুনিয়া নাকে খদ দিয়ে তার পিছনে পিছনে আসতে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরতে থাকে দুনিয়ার জন্য সে যা তার জন্য বরাদ্দ তার থেকে বেশি কিছুই পায় না পক্ষান্তরে আখেরাতের জন্য যদি মানুষ নিজেকে প্রস্তুতি নিতে পারত এবং সেভাবে আখেরাতের জন্য আমুল করতে পারত বা আমূল করত তাহলে দুনিয়া তার পিছনে পিছনে ছুটে আসতো তাহলে প্রিয় ভাইরা সুব্র বন্ধুরা অতিরিক্ত যে বিষয়গুলো আমি অ্যাড করলাম এই মুহূর্তে তা হচ্ছে আমরা আখেরাতের জন্য প্রস্তুতি নেব মুগে হওয়ার চেষ্টা করব তাকে ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করব। এবং আল্লাহ তাল্লাহ সামনে দাঁড়িয়ে হিসাব নিকাশ দিতে হবে পরিবর্তন আসতে বাধ্য আল্লাহ তালা সারা দুনিয়া মুসলমানদেরকে এই কথাগুলো বুঝার এবং মেনে চলার এবং সাথে সাথে আমল করার তা অভিদন করুন এখন আসলো আমাদের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় ফেরত নেন তাহলে কি আমরা কি প্রত্যেক জন্মার খুদ্ এটা ভালো একটা পয়েন্ট যেটা আমাদের দেশে সাধারণত করা হয় না সেটা আছে আপনার প্রশাসনের জন্য দোয়া করা বিশেষ আমরা এই শিক্ষা বিশেষ করে পাই ইমাম জীবনী থেকে তাকে তিনটা প্রশাসন করেছে তাকে এমন কি মারতে মারতে বেহস করে ফেলতেন এবং বলা হইতো যে তাকে যেই আপনার ব্যতরাঘাত করা হয়েছে যে কোড়া মারা হয়েছে এগুলো যদি আপনার পাহাড়ের উপর মারা হইতো পাহাড় পর্যন্ত উড়ে যেত এত কঠিনভাবে ওনাকে আঘাত করা হয়েছিল কিন্তু তারপরেও উনি বলছিলেন যে আল্লাহ পক্ষ থেকে যদি আমি জানতাম যে আমার একটা দোয়া কবুল করবেন তাহলে আমি এটা প্রশাসনের জন্য করতাম কারণ প্রশাসন ঠিক হইলে সবই ঠিক এই কারণে এই চেষ্টাটা আমাদের করা দরকার আমাদের দেশেও প্রত্যেক ক্ষতিবের অবশ্যই দ্বিতীয় মধ্যে প্রশাসনের হেদায়তের জন্য এবং প্রশাসনের যেন সহযোগীরা দিনদার হয় এবং তারা যেন সুন্দর পরামর্শ দিতে পারে তাদেরকে এদের জন্য অবশ্যই দোয়া করতে হবে আল্লাহ যেন প্রশাসনকে ঠিক করে দেয় প্রশাসনের সহযোগী যেন সব ভালো হয় এবং জাতির যেন কল্যাণের চিন্তা এবং তাদের মধ্যে যেন জাতির প্রতিো কারণ পরিবর্তনটা আসলে গুরুত্বপূর্ণ না অনেকে আমরা মনে করি বিশেষ করে গণতান্ত্রিক সমাজে যে আমরা যদি কোনো প্রশাসনের পক্ষ থেকে আপনার নির্যাতনের শিকার হই আমরা চাই যে পরিবর্তন করতে শরীয়ত কিন্তু এরকম পরিবর্তন সাধারণত চায় না কারণ পরিবর্তন তখনই চাইবে যদি আপনি নিশ্চিত হন যে এর বিপরীতটা আপনার কিন্তু আমরা কখনো পাই না আমরা যদি বর্তমান পরিবর্তন তার বিপরীতে পিউর কোন নমুনা আমরা দেখাতে পারছি না এই কারণে আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে আল্লাহ যেন যারা এখন ক্ষমতায় আসেন তারা তাদেরকে যেন আল্লাহ শুদ্ধ করে দেন তাদের যেন তাদেরকে মানুষের প্রতি বানিয়ে দেন এবং তাদেরকে যেন পরকালের চিন্তা তাদের মাথায় ঢুকিয়ে দেন মানুষের কল্যাণ যেন আসতে পারে এই ব্যাপারে একটা একটা কথা হঠাৎ করে মনে এসে গেল। সেটা আছে যুগে কথা শুনে রোম সম্রাট আতঙ্কিত হত। ভয়ে ওনার কথা নাম শুনলেই ওনার অন্তর মেয়েদের ভয়ে এসে যেত তখন সে তার দুধ পাঠাইলো আপনার হজরতমরকে দেখার জন্য যে এর চেহারা শুরু কি কোনো ব্যতিক্রমী কোনো চেহারা নাকি ওকে দেখার দরকার দুতে এসে খুঁজলো মতিনের মসজিদে এসে খুঁজলো সবাইকে এসে করলো মুসলমানদেরকে যে তোমাদের খুলিফা কোথায় হ্যাঁ তখন একজনে বললো যে হয়তোবা বা মসজিদে কোথাও শুয়ে আছে তখন মসজিদে যায় কিছু যে এসে করলো খুলিফা কোথায় এরা বললো হয়তো বাইরে কোনো গাছতলায় শুই আছে হ্যাঁ তখন কি হলো আপনার সে খুঁজতে খুঁজতে যে গাছের নিচে পেয়ে বসলো হজরত তোমরা দিয়ে লোকের সে ঘুমেচ্ছে তখন সে এটাকে সুবর্ণ সুযোগ মনে করলো যে তাকে যদি এই মুহূর্তে আঘাত করে যদি মারে ফেলা যায় হ্যাঁ কিন্তু আল্লাহ যাকে রক্ষা করবেন কেউ তাকে আপনার কি করতে পারে না ধ্বংস করে দিতে পারে না সে এই চিন্তে চেতনা নিয়ে তলোয়ার থেকে খাপ থেকে তলোয়ার এই সময় হঠাৎ করে হজরত তোমার যে সাইড হয়ে উল্টো দিকে শুয়েছিল তার দিকে একটু ব্যথা করছিল সে হজরত তোমার ঘুমের মধ্যেই ওর দিকে মোড় ফিরলো ফিরার সাথে সাথে এই ঘুমন্ত চোখ তার চোখের বরাবর হওয়ার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গেল সেই চমৎকার করতে গেলে সেখানে নিরাপত্তার ব্যাপারটা সর্বোচ্চ আপনার প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আমরা এই পলিসিতে আসি যেটা সেই রোম সম্রাটের দূত বলেছিল যে হাকামতা আদালতা বা বলে যে তুমি যখন প্রশাসক হয়েছে। এখন আমরা অনেককে বলি অনেককে যখন আমরা দোয়ার কথা বলে অনেকে আমাদেরকে গালে দেয় যে এত নির্যাতনের পরে ওদের জন্য আবার কিসের দোয়া না এটা কখনো হতে পারে না প্রশাসন ঠিক হইলে সব ঠিক সুতরাং দোয়া আমরা করতেই হবে এবং প্রশাসনকেও খেয়াল করতে হবে যে টাকা দিয়ে দোয়া নিয়ে আসা যায় না আমার আচরণের মাধ্যমে মানুষকে যখন আমি নিজের করে নেব তখন এরা মন খুলে দোয়া করবে আমরা আরব দেশে দেখতে পাই অনেক সময় আগের প্রশাসনের কেউ যদি অসুস্থ হয়ে যায় মানুষ দোয়া করতে শুরু করে তাদের সুস্থতার জন্য সুতরাং এইভাবে যদি প্রশাসন ঠিক হয়ে যায় এবং প্রজা ঠিক হয়ে যায় একে অপরের জন্য দোয়া করতে থাকে এবং প্রত্যেকে এক অপরের কল্যাণ দেখে বিশেষ করে যেটা আমাদের পরিচালক সাহেব বলছিলেন দোয়াটা আমাদের চালু করা নিজের মনে করবে যে আমার কল্যাণে সে দোয়া করছে সুতরাং সেটা আমরা ইনশাল্লাহ চালু করতে পারি আমাদের দেশে আল্লাহ আমাদেরকে তফিক দেন আল্লাহ আমরা কি সমাজে আমাদের ইসলামী শিক্ষা বিস্তারের মাধ্যমে আমি যতগুলো কথাই বলেছি এটা যদি বাস্তবায়ন আমরা দেখতে চাই তাহলে ইসলামী শিক্ষার বিস্তার লাভ ছাড়া বিকল্প কোন রাস্তা নাই জনগণের সামনে করার এবং সঠিক তথ্য এবং সঠিক উপাধ্য পেশ করতে চাইলে ইসলামী শিক্ষা বিস্তার লাভ এর বিকল্প কোনো রাস্তা নেই প্রাথমিক যুগে সালফেস আলহিনগণ এবং সালফেস আলিমদের খলাফা যারা ছিলেন তারা কেন সোজা পথে চলতেন কারণ তাদের দিনই শিক্ষা ছিল আজকের আমরা আফসিসের সাথে বলতে হয় সারা মুসলিম ওয়ার্ল্ড আমরা যদি একটু বিশ্বাস করি দেখতে পাবো অধিকাংশ মুসলিম দেশের প্রশাসন যাদের হাতে দিনই শিক্ষা থেকে তারা অনেক অনেক দূরে অবস্থানকারী ছোটবেলাতেও দিনই শিক্ষার সাথে তাদের কোন সম্পর্ক ছিল না বা তো এই জন্য দিনই শিক্ষার যদি ব্যাপক প্রচার এবং প্রসার কোথাও লাভ হয় যায় ভিত্তি এবং যেখানে চর্চা হবে সেইগুলো এ ধরনের প্রতিষ্ঠান সে ধরনের সেন্টার সে ধরনের মার্কাজ যদি ব্যাপক ব্যাপকভাবে সরিয়ে দেয়া যায় কন্যা এবং সন্ন্য আলোকে যারা ছোটবেলা শিক্ষা গ্রহণ করবে ভবিষ্যতে যদি অন্য কোথাও চলে যায় অন্য শিক্ষা গ্রহণ করে যেটা আমরা আরো দেশে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ার হচ্ছে অথচের ব্যাপারে জ্ঞান। ডাক্তার হচ্ছে তারা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না কিন্তু আফসোসের হচ্ছে অধিকাংশ মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা ঘুণে শিক্ষা ব্যবস্থা ওই পশ্চিমা দুনিয়া থেকে আনোয়ন করা আমদানি করা শিক্ষা ব্যবস্থা আমরা ডুবে গেছি তো এই অবস্থাতে মুক্তির জন্য দিনই শিক্ষার বিস্তার লাভ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই আমরা বলবো আজকের এই টক্সর মাধ্যমেও আমরা সবার কাছে এই মেসেজটুকুন দিতে চাই যে আসুন আমরা দিনই শিক্ষার প্রচার এবং প্রসারের জন্য দিনই শিক্ষার বিস্তার লাভের জন্য ব্যাপকভাবে দিনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করি দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই যেখানে আমরা দেখব দিন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেখানে গিয়ে ভিড় জমাবো সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় প্রয়োজন মেটানোর জন্য আমি হাত বাড়িয়ে দেব এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে একটা বিষয় না বললেই নয় দিনের ক্ষেত্রে দেখতে হবে দিনের শিক্ষা প্রতিষ্ঠান যারা পরিচালনা করতেছে সেখানে তাদের মানহাজ এবং আকিদা নয় যদি প্রতিষ্ঠান বাড়িয়ে কোনো লাভ নেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর সাথে সাথে মানহাজ এবং আকিদা পরিচ্ছন্ন অবশ্যই হতে হবে দিনের শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপকভাবে যদি বেড়েও যায় কিন্তু আকিদা ঠিক না থাকে মানহাজ ঠিক না থাকে তাহলে কিন্তু লাভের থেকে গতি বেশি এই জন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে আপনারা যারা শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আজকে যে উত্তরণের পথ আলোচনা করা হলো সেগুলি যেন আমরা যেন আক্রিয়া করতে পারি এবং সেগুলো আমরন করতে পারি এবং আমাদের সমাজ যেন কোরআন এবং সন্ন্যার শিক্ষা যেন বিস্তার করতে পারি এবং আমরা জন্য আমরা নিজেরা আমাদের সমাজকে উপকার উপকারের জন্য আমরা নসিহত করতে পারি এবং আমাদের সমাজের যারা কন্ডঠার রয়েছেন প্রশাসন রয়েছে তাদের যেন আমরা জন্য নসিহত করতে পারি যেমন রাসুল সাল্লাহ আলহিহি সাল্লাহ নসিহত করার জন্য আমাদেরকে উৎসাহ করেছেন এদিকে লক্ষ্য রেখে আমাদের আজকের মেহমান ফজিরত শেখ মুস্তাফিজুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফজিরত শেখুর মোহাম্মদ বাইজ হাজিকে আসসালামু আলাইকুম আরহামি